শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সাতাশে অক্টোবর আঠারশো বিরাশি খ্রিস্টাব্দ অষ্টম পরিচ্ছেদ সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য কর কেন তাই এইরূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলি দেখতে এক একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারু ভিতর সত্যগুণ বেশি কারু রজগুণ বেশি কারু তমগুণ পুলিগুলি দেখতে সব একরকম কিন্তু কারু ভিতর ক্ষীরের পর কারো ভিতর নারকেলের ছাই কারো ভিতর কলায়ের পর আমার ভাব কি জানো আমি খাই দায়ী থাকি আর মা সব জানে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 নারদ সুখ দেবাদীর আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুজুক জানো যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে কাঠ টেনে কোথাও কিছু কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁটছে বলে জল চাই সেখানে পাথর তো ছেড়ে দিলে আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত টলে যায় শুধু লেকচার দিন কতক লোকে শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পাড়ে রোজ সকালবেলা বাদ্যে করে রাখত যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয় আবার তার পর সেই রূপ। বাহ্যে আর থামে না লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে সে যখন একটা কাগজ মেরে দিলে বাজ্যে করিও না তখন সব বন্ধ লোক শিক্ষা দিবে তার চাপ চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেয়া যায় আদেশ না থাকলে